আবদুল্লাহ ইবনু কাব রহমতুল্লা যিনি কাবের পথ প্রদর্শক ছিলেন যখন কাব অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি বলেন আমি কাব ইবনু মালিক রজি আলাহ তাবুক যুদ্ধকালে নবী সাল্লাহ সাল্লাম হতে তার পশ্চাতে হটে যাওয়ার ঘটনাটি সবিস্তারে বর্ণনা করতে শুনেছি ইবনু বুকায়র তার বর্ণনায় এ কথাটিও বলেন যে কাব রাজিয়াল্লাহ তু বলেছেন আমি আকাবার রাতে রসুলিল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম যখন আমরা ইসলামের উপর দৃঢ় থাকার অঙ্গীকার করেছিলাম সে রাত্রের পরিবর্তে বাদরযুদ্ধে উপস্থিত হওয়া আমার নিকট অধিক প্রিয় নয় যদিও বদরযুদ্ধ জনগণের মধ্যে আঁকাবার চেয়ে বেশি আলোচিত ছিল